কৌমি অমর জানি অমর প্রাণ কৌ মিদিকে হাতবাড়া লি রক্ত প্রাণ কৌমি অমর জানি অমর প্রাণ কৌমি অমর জানি অমর প্রাণ কৌমি অমর জানি অমর প্রাণ কৌ মিদিকে হাতবাড়া লি ঝুরবে রক্ত প্রাণ কৌ মিদিকে হাতবোন ছাত্র বলো নষ্ট ইফতার কোন কৌমির ছাত্র বলো কৌমি স্টুডেন্ট সন্ত্রাস কভুনই সন্ত্রাসী জন্ম দেয় বিশ্ববিদ্যালয় কোন কৌমির ছাত্র বলো নষ্ট দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়াল দিকে হাত বাড়ালেই ধরবে রক্তপ্রাপ কোন কাউ মির ছাত্র করলো নারীর সম্ভ্রম হানি করে কোনো গাড়ি বাড়ি আমন নাগরিক গড় এক প্লান আমন উদ্দারী নাগরিক গড় কাউমিদের প্লান মেরিদিকে হাত বাড়ালেই ঝরবে রক্ত প্রাণ কৌমি আমার জান কৌমি আমার প্রাণ কৌমি আমার জান কৌমি আমার প্রাণ কৌমি আমার জান কৌমি আমার প্রাণ মেরিদিকে হাত বাড়ালেই ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালেই ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালেই ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালেই ঝরবে রক্ত প্রাণ শিক্ষা বিদ্বেষিতারা সাবধান সাবধান কৌমিগড়ের নির্দেশ দিল বিজি মহান রাসুলের কোন নির্দেশ কিন্তু নিজের কথা নয় আল্লাহ কৌমি বিদ্বেষ মানে খোদার প্রতি অসম্মান কৌমি বিদ্বেষ মানে খোদার প্রতি অসম্মান কৌমির দিকে হাত বাড়ালে ঝরবে রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়াল ঝরবে রক্ত প্রাণ কাউমিয়া আমার জান কাউমিয়া আমার প্রাণ কাউমিয়া আমার জান কাউমিয়া আমার প্রাণ কাউমিয়া আমার জান কাউমিয়া আমার প্রাণ কাউমীর দিকে হাত বাড়ালেই ঝরবে রক্ত প্রাণ কাউমীর দিকে হাত বাড়ালেই ঝরবে রক্ত দিকে হাত বাড়ালেই ঝরবে রক্ত দিকে হাত कौमी अमर जान कौ अमर प्रा कौमी अमर जान कौ अमर प्रा कौमी अमर जान कौमर प्रा कौ मिर्दी के हाथ बे झ झ रक्त प्रा कौ मिर्दी के हाथा রক্ত প্রাণ কৌমির দিকে হাত বাড়ালেই ধরবে রক্ত প্রাণ কৌমী আমার প্রাণ কৌমী আমার প্রাণ কৌমী আমার প্রাণ কৌমী আমার প্রাণ কৌমীর দিকে হাত বাড়ালেই ধরবে রক্ত প্রাণ কৌমীরের দিকে হাত বাড়ালেই ধরবে রক্ত প্রাণ কৌমীরের দিকে হাত বাড়ালেই ধরবে রক্ত প্রাণ কৌমীরের দিকে হাত বাড়ালেই ধরবে